আবু মুসা রদিয়াল্লাহ তাল্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম বলেছেন মসজিদ হতে যে যত অধিক দূরত্ব অতিক্রম করে সালাতে আসে তার তত অধিক পুণ্য হবে আর যে ব্যক্তি ইমামের সঙ্গে সালাত আদায় করা পর্যন্ত অপেক্ষা করে তার পুণ্য সেই ব্যক্তির চেয়ে অধিক যে একাকী সালাত আদায় করে ঘুমিয়ে পড়ে